Manta oh you who believe give charity for the pleasure of Allah the pleasure of a man oh you who believe read the Quran every night of Ramadan Night of Ramadan Welcome oh Ramadan. It is Ramadan. It is Ramadan. O Ramadan Irris Ramadan Irris Ramadan প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক জাকাতুল ফিত্রা পর্ব এক ড জাকির আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ড জাকির জাকাতুল ফিত্রা এর অর্থ আসলে কি আর ইসলামিক সরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آل وصحبه اجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب الشرح صدري واسع اللي عمر وحلو الأقدت من اللي ثاني قولي كولي زاكاة الفترة شب دو تر او تر بحي پر جد بولتو هاي زاكاة تر بحي پر آگه و بولي چه اير ماني بشدو كورا باپ پورشکر كورا ار বিশুদ্ধ কোন দান রোজা ভেঙে ফেলার জন্য এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে আর এবপারে যদি নিয়মের কথা বলতে হয় এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক এটা ফরজ আর এ হাদিসটা আছে সবাই বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন এক অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দাস অথবা স্বাধীন পুরুষ অথবা মহিলা তরুণ বা বৃদ্ধ এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন এছাড়া আরও একটা হাদিস এটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শ আঠারো নবী মোহাম্মদ সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন খুবই কম সামান্য কয়েকজন তারা বলেন যে এটা আগে ফরজ ছিল তবে এখন আর ফরজ নেই এর ভিত্তি একটা হাদিস সুনান বুক অফ জাকাত হাদিস নাম্বার দুই সেখানে কয়েস ইবনে সাদ ইবনেবাদা তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম জাকাতুল ফিতরা কে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধ করেননি জাকাতুল ফিতরা দেব না। তবে আমরা প্র্যাকটিস করেছি এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে এটা ফরজ নেই তবে হাদিসটার কোথাও বলা হয়নি যেটা ফরজ না এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে তিনি বলেননি যে পরেটাকে নিষেধ করা হয়েছে নবী সেই নির্দেশটা আরেকবার দেননি আর যখন ইবাদতের কোনো কাজকে ফরজ করা হবে পরে আরেকটা ইবাদতের কাজ যেটা গুরুত্ব হয়তো আরো বেশি তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিত্রা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে ইনশাল্লাহ পরে আলোচনা করব তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজাকাল ডক্টর এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে জাকাতুল ফিত্রা আমরা দিচ্ছি এটার পেছনে কারণটা আসলে কি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সন্নানাবুদ্দাউদ্দে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শ পাঁচ প্রণবী মোহাম্মদ বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে দেবে। সাদকা দান রোজা ফেঁকে ফেলার জন্য অথবা রোজা ফেঁকে ফেলার পবিত্রতা রক্ষার জন্য অসার এবং অশ্লীল বাক্য থেকে এবং গরিবদের খাওয়ানোর জন্য আর জাকাতুল ফিত্রা দিতে হবে ঈদুল নামাজের আগে অবশ্যই যদি ঈদুল নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সদকা হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিত্রা দেয়ার কারণ দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের বিশেষ দিনে আনন্দের দিনে ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয় আর এটা দান করবে ধনী লোকেরা দুই নম্বর এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আমরা যে ভুলগুলো করি আজে বাজে কথা অশ্লীল কথা মিথ্য কথা বলে এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে তিন নম্বর এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন পুরো এক মাস রোজা থাকতে পেরেছি আমরা আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটখাটো গুনা করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের ছোটোখাটো গুনা আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে জাকাতুল ফিত্রা দিলে ছোটখাটো গুনা পুরস্কার হয়ে যায় এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে তাহলে জাকাতুল ফিত্রা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে আলহামদুলিল্লাহ ড জাকির আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিত্রা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যক। যারা প্রতি হিজড়ি বছরে জাকাত দেবে নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিত্রা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয় এটা একটা ভুল ধারণা জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসেব লেবেলের উপরে এ আগেও বলেছি তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে তাও এটা সব মুসলিমের জন্যই ফরজ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত हादिस नंबर एक हजार पाँच तीन प्रियनबी मोहम्मद तुम्हरा खबर देव खाली प्रत्येक मुस्लिम देवे दासन पुरुष वारी तरुण वृद्ध तरह प्रत्येक मुस्लिम हम दास स्वाधीन हक तरुण बृद्ध हक पुरुष व नारी सबा देखाुलित्रा প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে তার জন্য জাকাত দেওয়া আবশ্যিক না যদিও হাদিস বলছে যে হজরত ওমর রাজি আল্লাহ আনহো মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন তবে এটা হচ্ছে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয়নবী মোহাম্মদের এটা আছে সোনান আল বাই হাকিতে খর চার বুক অব জাকাতুল ফিতরা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো তিরাশি প্রিয়নবী মোলাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিত্রা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ হোক দাস বা স্বাধীন তার মানে যে একটা পরিবার প্রধান সে পরিবার সবার হয়ে জাকাতুল ফিত্রা দেবে যারা আছে তার অধীনে হতে পারে সন্তান হতে পারে স্ত্রী হতে পারে তার বাবা মা এখানে থাকে সে তার বাবা মার দেখাশোনাও করে তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে হতে পারে তারা স্বাধীন অথবা দাস যদি দাস থাকে তাহলে দাসের হয়ে জাকাত দিতে হবে তাহলে যার অধীনে অনেক মানুষ আছে এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিত্রা দেবে তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য যদি না সে খুব গরিব হয় थबा खूब अभाग्रस्त से लोकर को जैकुलरच आज कम थोड़ा जी और आल्ला पवित्रकूण छियाला कारोरे अतरिक्त बोझा चापिए देंा तागाम अध्ययन नम्बर चौष्टी आयत नंबर षोलो तुम्हरा आल्ला के जथसाध्य भय करो কারো যদি জাকাতুল ফিতা দেওয়ার টাকা না থাকে যদি তার অর্ধেক থাকে খরচের মোট অর্ধেক টাকা তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক আমাদের নবী মোহাম্মদ সুলা বলেছেন এটা আছে সই বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নাম্বার সাত হাজার দুইশো অষ্টআশি প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে পুরো সমর্থন দিয়ে করার চেষ্টা করবে আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে মুসলিমে খন্ড নাম্বার দুই বুক অব হাদিস একশো সাতচল্লিশ সেখানে আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদ্গা দিতে হবে না একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিত্রা বাদে আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিত্রা দিতে হবে মতামতটা সঠিক নয় বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে হাদিস বলছে স্পষ্ট করেই আমাদের এটা উল্লেখ আছে সোনানাব খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার ছয়শ পাঁচ প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জাকাতুল ফিত্রা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে আর गरीब लोक देते रोजा रखते ही माना मुसलिम होते अमुसलिम रोजा राखे जकतुलसलिम होते य सठीक नियम जो आनी जकतुल फितर देवें थाइम दासर जे मुस्लिम जदाकल्ला खाइर उत्तर डर जिकिर प्रिय भाई बोन इन्शाला मानुषे जन गभर घुमे मग्न घुम थे उठे परस्पर उभये क्यों इसलम दृष्टि नींदन जुलुम एचार জান্ন যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মোহান আল্লাহকে পছন্দ শেখ বদরুদ্দু জান্ন যার উপর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 প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল সাড়ে জাকিরের আন্তরিক বার্তা আপনার কোথায় উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর হাদিস একজন লোক নবীজির কাছে আসলো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 एक भाग और 25% छः नम्बर, नम्बर तीन हजार एक छहत तुम्हार मेर पैर नीचे ঈদ ইস ওয়া বদ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অনুষ্ঠানে আবারো স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক যাকাতুল ফিত্রা ডক্টর জাকির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা সেটা হলো জ্যাকাতুল ফিত্রা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হল এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে আপনি যদি বলেন জ্যাকাতুল ফিত্রা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য से ही देश अथवा से ही शहरे प्रधान खबर गम हम गम चावल हम चावल देवेंद्र खेजुर देवें ए बेपारे सबा एक मतलब खबर हिसाब भलो है जो दीप शा हिसाब जेमन गम चाउल इत्यादि प्रियनबी मोहम्मद साल्लम ये उल्लेख आज सही बुखारी खंड नम्बर दुई बुक अफ जकत हादिस नम्बर एक हज़ार पाँच तीन इबने उमर রাজে আল্লাহন তিনি বলেছেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরে হিসেবে সব মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে ঈদুল ফিতর নামাজের আগে আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খন নম্বর দুই বুক অফ জাকাত हादी नम्बर एक हजार दस बर्णनिम समय खबर दान जल फिर खबर बार्ली किशमिस पनिर और खेजुर नाम हादी बचाओ और एक सही हदीस आज है इबने खुजाइम हादी नम्बर दुई हजार चारश सतर इबने अबास रद्ला रमजान মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিসমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকোনা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না गरीब मानुष के जामापड़ दी अथवा फार्नीचार एम नीते दान करते चाहे आने तब जो जकतुलिस दीते हैं स्पष्टकर हादी बदीसागे दीते हैं ईद उल फितर नाम आगे एर कारण हे जरिब मानुषा से दिन खबर खेते टा दी अभी खर्च हो जाए তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিত্রা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনব আর গরিব আর অভাবগ্রস্তদের দেব তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিত্রা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোন হাদিসের ভিত্তি ছাড়া কোন সুনার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে খণ্ড নাম্বার তিন হাদিস নম্বর ২৬৯৭ হাজার ছয়শ সাতানব্বই হজরত আইসার্দ্দুল্লাহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরও একটা হাদিস আছে সহিদ মুসলিমে खंड नंबर तीन हादी नम्बर चार हजार हादी बो ममे दिल्ली साधारण सदका हिसेबा जकतुलित दी खबर हिसेबि देखा नबीर अमले ट खुब एक प्रचलन छात्र তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণার আমলে মুদ্রা ছিল দীর্হাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না ঠিক আছে ডক্টর জাকির আপনার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিতরা নিয়ে যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের সুনত অনুযায়ী জাকাতআল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন দিতে হবে এক সা খাবার সাধারণত আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে হাদিস নম্বর দুই যে ইবনে আব্বাস রাজিয়াল্লাহানহ বলেছেন যে রমজান মাসে সাদকা মানে জাকাতুল ফিত্রা হচ্ছে এক সা আরেকটা হাদিস আছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন ইবনে ওমর রদে আল্লাহ আনহ বলেছেন যে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন একসা সাি দিতে জাকাতুল ফিত্র হিসেবে তাহলে সব হাদিস বলছে দিতে হবে একসা খাবার হতে পারে খেজুর বার্লি কিসমিশ জব ইত্যাদি এছাড়া আরও একটা সুনান আবু দাউদে খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার তিন হাজার তিনশো চৌত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী কারণ একসা এক জায়গায় এক এক রকম নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী হবে তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলব আমাদের নবীর বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা এটাই সঠিক পরিমাণ আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক তিন কেজি আনুমানিক তাহলে সদ্কা হচ্ছে তিন কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম সুন্দর সুন্দরের জন্য জাকির আপনার কাছে আমাদের পরের প্রশ্ন জাকাতুল ফিত্রা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা জাকাতুল ফিত্রা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসের শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায় তার মানে সাওল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের ঠিক শুরুতে তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিস তার হয়ে জাকাতুল ফিতর দেবে কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদ উল ঠিক আগে তাহলে তার জন্য জাকাত দেয়া খরচ না একইভাবে কেউ যদি জন্ম নেয় নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে তখন সে ভূমিষ্ঠ হয়নি জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য দেবার পরে তাহলে তার জন্য ফিত্রা জাকাত আর ফিত্রা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকাল বেলায়। ঈদের নামাজের ঠিক আগে ঈদুল ফিতরের দিন তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেওয়া যায় হাদিস বলছে নবীর কথা কেন খুবই স্পষ্ট আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সোনানাবু দাউদে দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শ পাঁচ আমাদের নবী বলেছেন যদি আগে ঈদুল ফিতরের দিন সেটাকে বলা হয় জাকাত ঈদুল ফিতর নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা সাধারণ দান এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে আরও একটা হাদিস এটা উল্লেখ আছে খন্ড নাম্বার দুই বুক দাও জাকাতুল ফিতরে হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন তরুণ বা বৃদ্ধ পুরুষ বা মহিলা আর এটা দিতে হবে মানুষজন ঈদের নামাজে যাওয়ার আগে তার মানে যারা গরিব আর অভাবগ্রস্ত মুসলিম তারা এই খাবারটা পাবে সবাই ঈদের নামাজে যাওয়ার আগে একই রকম আছে মুসলিমে। খন্ড নাম্বার একশো উনষাট প্রিয়নবী বলেছেন যে তোমরা গরিব মানুষকে জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজে যাওয়ার আগে তাহলে সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে ঈদ উল ফিতরের দিন সকালবেলায় অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেওয়া যায় এটা আছে আগে আরো একটা সহি হাদিস আছে ইবনে খুজাইমা যে এক লোক জিজ্ঞেস করলো ইবনে কখন জাকাতুল ফিত্রা দিল তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রহিতা সংগ্রহ করেছে গ্রহিতা কখন নিয়েছে তখন তিনি বললেন ঈদের দুই একদিন আগে এ হাদিসের ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে হওয়া ঈদের নামাজের আগে সেটা সবচেয়ে ভালো অথবা ঈদুল ফিতরের ঠিক শুরুতে অথবা ঈদ হওয়ার দুই বা একদিন আগে এটাই হচ্ছে নিয়ম প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন একটা বিরতি I love you. ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনরা আলাইকুম। স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট আইথ জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক জাকাতুল ফিত্রা ড জাকির আলাইকুম আসসালাম জাকাতুল ফিত্রা দেয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা জাকাতুল ফিত্রা ফরজ তার জন্য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 একইভাবে কেউ যদি জন্ম নেয় নতুন সন্তান জন্মালো সূর্যের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদ উল ঠিক আগে তাহলে এটা নবজাতকের জন্য কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে তখন সে ভূমিষ্ঠ হয়নি জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য দেবার পরে তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেওয়া ফরজ না আর জাকাত ফিত্রা ফিতরা দেয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায় ঈদের নামাজের ঠিক আগে ঈদুল ফিতরের দিন তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা দেয়া যায় হাদিস বলছে বলেছেন এটা উল্লেখ আছে সোনানবু দাউদে খন্ড দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো পাঁচ আমাদের নবী বলেছেন যদি জাকাত উল দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন সেটাকে বলা হয় জাকাত ঈদুল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা সাধারণ দান এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতর নামাজের আগে আরও একটা হাদিস এটা উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে তোমরা এক সা খেজুর দাও বা এক সাি দাও জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন তরুণ বা বৃদ্ধ পুরুষ বা মহিলা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 ঈদ উল দিন সকালবেলায় অথবা এটা দিতে পারেন ঈদের ঠিক শুরুতে আরো কিছু হাদিস বলছে রমজানের শেষ কয়েকটা রোজাতেও এটা দেয়া যায় এটা আছে সহি খন্ড নাম্বার দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক বলা হয়েছে লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার দুই বা একদিন আগে আরো একটা সহি হাদিস আছে ইবনে খুজাইমা যে এক লোক জিজ্ঞেস করলো ইবনে ওমর কখন জাকাতুল ফিতরা দিল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 এখন জাকাতুল ফিত্রা কাকে দেয়া যাবে এটাই হল আমাদের পরের প্রশ্ন অনেক মানুষের ভুল ধারণা আছে যে জাকাতআল ফিত্রা দেয়া যাবে শুধু তাদেরকে যাদেরকে দেয়া যায় যাদেরকে জাকাত দেয়া যায় তাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি আট ক্যাটাগরির মানুষকে জাকাত দেয়া যায় এটা বলা হয়েছে সুরা তবা অধ্যায় নয়াত ষাট তবে অনেকের ভুল ধারণা আছে যে এদেরকে জাকাতুল ফিতরা দেয়া যাবে কিন্তু এটা ঠিক না জাকাতুল ফিতরা শুধু তাদেরকে দেওয়া যাবে যারা খুব গরিব একেবারে মিসকিন যাদের কোনো সামর্থ্য নেই যাদের কাছে কোনো খাবার নেই তাহলে একই ক্যাটাগরি না আসলে এটার ক্যাটাগরি জাকাতের ক্যাটাগরির তুলনায় অনেক ছোট একটা হাদিসে বলা হয়েছে আছে সোনানাবুদাউদ খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার ছয়শ পাঁচ প্রিয় নবী সাল্লাম তিনি বলেছেন যে জাকাতুল ফিতরা দাও তোমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আজেবাজে কথা আর অশ্লীল কথা থেকে গরিবকে খাওয়ানোর জন্য আর এটা দিতে হবে ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে জাকাত আর ঈদ ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সদ্গা এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারলাম এটা দিতে হবে খুব গরিব মানুষদের যারা মিসকিন মানুষজন যাদের খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই যাতে করে অন্তত ঈদের দিনে তারা নিশ্চিন্ত থাকে আর আনন্দে থাকে এজন্যই বলা হয়েছে এটা দিতে হবে ঈদ উল নামাজের আগে আর সাধারণ জাগাত বছরের যে কোনো সময় দেয়া যায় তবে আপনি চাইলে সেটা দিতে পারেন বিশ্বাসযোগ্য কাউকে সে পরে এই খাবারগুলো গরিব মানুষকে দেবে হয়তো এমন কাউকে পাচ্ছেন না যে খুব গরিব আর অভাবগ্রস্ত যার ঘরে খাবার নেই তখন দিতে পারেন বিশ্বাসী কাউকে অথবা দিতে পারেন কোন প্রতিষ্ঠানে অথবা যে সংগ্রহ করে এ ধরনের ক্ষেত্রে একটু আগে দেয়া হবে তবে এখানে খেয়াল রাখবেন নিশ্চিত করবেন যে লোক এই জাকাতুল ভিতটা পাবে সেটা গরিব মানুষের প্রাপ্য হয়তো টাকা দিয়েছেন সেটা দিয়ে খাবারকে না হবে আর গরিবদের দেওয়া হবে তখন যেন তারা পায় শুধু খাবার হিসেবে আর এটা পাবে ঈদের নামাজের আগে ভালো হয় সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে অথবা ঈদের ঠিক শুরুতে অথবা ঈদ হওয়ার কয়েকদিন আগে আমাদের নবী মহম্মদ সাল্লাসাল্লামের একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব রিপ্রেজেন্টেশন হাদিস নম্বর দুই হাজার আবু হুরার রাদ হো বলেছেন যে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি নিযুক্ত করেছেন আমাকে জাকাতুল ফিত্রা সংগ্রহ করার জন্য রমজান মাসের সদকা এজন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার এটা আপনি দায়িত্বপ্রাপ্ত কাউকে দিতে পারেন সে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দেবে এছাড়া আরও একটা হাদিস এটা আছে ইবনে খোজাইমা এক লোক প্রশ্ন করল যে ইবনে উমরাদহ কখন জাকাতুল ফিত্রা দিল রমজান মাসে সদকা তখন উত্তর দেয়া হল যখন কালেক্টর এসে সব কিছু নিয়ে গেছে কালেক্টর কখন নিয়ে গেল উত্তর দেয়া হল ঈদের দুই একদিন আগে তার মানে এটা দেয়া যায় কালেক্টর বা এরকম নিয়োগ কাউকে তারপর সে এটা গরিব মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সঠিক সময়ে ফিতরের নামাজের আগে আর এটা দেওয়া হবে খাবার হিসেবে অন্য কিছুই না ড জাকির এবারে আপনার কাছে ইন্টারভিউ পর্বে শেষ প্রশ্ন আপনি কি এই দুইটা পার্থক্য বলবেন জাকাত আর জাকাতুল ফিতরা জাকাত আর জাকাতুল ফিতরার পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয় এক নাম্বার। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে যে জাকাত মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা বৃদ্ধি পাওয়া আর জাকাতুল ফিত্রা মানে বিশেষ করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয় প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি এটা জাকাত জাকাতুল ফিত্রা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা মানে যে রোজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটোখাটো বিভিন্ন রকম গুণা থেকে আর आजे बजे कथा वाक्य जकती सम्पद उद्वृत्त सम्पद जदि निसाफ लेवल था जक फित बेपारे जीते देखना रोजा के विशुद्ध करार्ज असार वाक्य थे अश्लील कथा थे अथवा छोट खाटो गुणा थेगुल रोजा थे अवस्था कर रोजा के विशुद्ध कर तीन नम्बर जकब शुदू से सब मुस्लिम जँ उत्त सम्पद निसाब लेवल आर निसाब लेवल एट साधारण सम्पद जेम स्वर्ण रोप इत्यादि क्षेत्र एट पचाशी ग्राम स्वर्ण और पाँच पचानब्बे ग्राम रोप जदिव গবাদি পশু এব্যাপারে বলেছিলাম ভেড়া হলে চল্লিশটার বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি এরপর কৃষিপণ্য সেচ দিলে দশ পার্সেন্ট দিতে হবে আর সেচ লাগলে পাঁচ পার্সেন্ট ইত্যাদি এখানে জাকাত দিতে হবে তাদের যারা সাহেবের নিসাব যারা আছে অতিরিক্ত সম্পদ উদ্বৃত্ত সম্পদ আর যদি জাকাতুল ফিত্রার ব্যাপারে বলেন প্রত্যেক মুসলিম হোক সে দাস বা স্বাধীন তরুণ বা বৃদ্ধ পুরুষ বা নারী সবাই জাকাতুল ফিতরার দেবে যদি না সে খুব গরিব বা মিসকিন হয় সামর্থ্য না থাকে এটা হলো তিন নাম্বার। চার নাম্বার পার্থক্য হচ্ছে আপনি জাকাত দিতে পারবেন আট ক্যাটাগরির মানুষজনকে পবিত্র করণের শ্রোতা অধ্যায় নয় আয়াতুকার গরিব লোকজন মাসা কিন অভাবগ্রস্ত আম যারা জাকাতের টাকা সংগ্রহ করে মোহাল্লা ফাতিকুলুব যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে পাঁচ নম্বর রিকা দাসমুক্তির জন্য ছয় নম্বর হচ্ছে গাড়ে মুন ঋণগ্রস্ত সাত নাম্বার হচ্ছে আর যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে এরকম একটা হাদিস হাজি সুন্না নাবু দাউদে খণ্ড নাম্বার দুই বুক অব জাকাত হাদিস এটা দিতে হবে গরিব জনকে। এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভাবগ্রস্ত মানুষ যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই এই হলো চার নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে সময়ের ব্যাপার জাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময় দেবেন উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে এক বছর ধরে তখন এটা প্রযোজ্য তবে বছরের যে কোনো সময় এটা দেওয়া যায় লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাছ তবে দেওয়া যায় বছরের যে কোনো সময় আর জাকাতুল ফিত্রা দেওয়ার সময়টা সীমাবদ্ধ এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার ঠিক আগে আগে অথবা ঈদুল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ হওয়ার এক দুই বা তিন দিন আগে ব্যাস এখানে তিন চার দিন সময় এর মধ্যে জাকাতুল ফিতর দেবেন জাকাত দেবেন বছর যে কোনো সময় আর শেষ পার্থক্যটা হচ্ছে জাকাতুল ফিত্রার ব্যাপারে যদি বলতে হয় এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে সেটা হতে পারে চাউল গম বার্লি কিসমিশ খেজুর ইত্যাদি তবে জাকাত দিতে পারেন যে কোনো ভাবে হয়তো টাকা হিসেবে হতে পারে স্বর্ণ অথবা রোপো হতে পারে পশু এটা দেয়া যায় যে কোনো ভাবে তাহলে এই হচ্ছে জাকাতুল ফিত্রা জাকাতের মধ্যে প্রধান ওহ ডার জাকির নায়ক আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর বলেছেন জাজাকাল্লা খায়ের আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জাকাতুল ফিত্রা আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই টপিকের উপর বেশিরভাগ বিষয় আমরা আলোচনা করে ফেলেছি কি বলেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন একটা বিরতি ইত ইস রমাদান রমাদান ও নদেলা الصيام والصلاه السلام عليكم ورحمه الله আমি মোহাম্মদ هاشিম মাদানি পিএসটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের Mubarak bad যখন মানুষ মৃত্যু বরণ করে তখন তার আমুল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত এক সদকা জারিয়া দুই এলম যার দ্বারা উপকার সাধিত হয় এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে সেই মুসলিম দ্বিতীয় बर्तमान विश्व हाहाशार समाधानबीन मानुष अस्थ हम देखते जाओ आधुनिक सभ्यत আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিকির হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক ফিত্রা জাকির টপিকা এবারে আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আলোচনা করি দর্শকরাও অপেক্ষা করে আছেন যে আপনি তাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ আজকের টপিক জাকাতুল ফিত্রা তাহলে কথা না বাড়িয়ে প্রশ্ন করা শুরু করি এটার কি অনুমতি আছে যে একজন মসজিদের ইমাম তিনি জাকাতুল ফিত্রা সংগ্রহ করবেন আর এটা তাদেরকে দেবেন যাদের এই ফিত্রা পাউচিত যদিও তিনি দিলেন হয়তো কিছুদিন পরে পরিমাণ কি বেড়ে যাবে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একজন ইমাম জাকাতুল ফিত্রা সংগ্রহ করতে পারবেন কিনা না এ ব্যাপারে আগেও বলেছিলাম অনেক হাদিস বলছে নিয়োগপ্রাপ্ত কেউ জাকাতুল ফিতরা সংগ্রহ করতে পারবেন একটা হাদিস আছে সহ বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব রিপ্রেজেন্টেশন হাদিস নম্বর দুই আরও একটা হাদিস আছে ইবনে খুঁজাই মতে একজন লোক প্রশ্ন করল যে ইবনে অমর রাজি আল্লাহ আনহো কখন জাকাতুল ফিত্রা দিলেন আরেকজন উত্তর দিল যখন কালেক্টরে সে সবকিছু সংগ্রহ করেছে তার মানে নবীর সময় কালেক্টর এগুলো সংগ্রহ করত। তাহলে কারো পক্ষ থেকে সংগ্রহ করার অনুমতি আছে তবে দেখতে হবে সে লোকজন হয় হয়তো মসজিদের ইমাম আলহামদুল্লা সমস্যা নেই অথবা কোনো প্রতিষ্ঠানেও টাকা দেয়া যায় এবার আপনার প্রশ্ন নিয়ে বলি যে এটা কি পরে দেয়া যায় মানে যে সংগ্রহ করছে সে কি পরে দিতে পারবে না সঠিক নিয়ম হচ্ছে যে সংগ্রহ করবে সে কয়েকদিন আগেই সংগ্রহ করতে পারে এতে সমস্যা নেই তবে ঈদুল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে গরিব মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ আর এটা তাদের খাবার হিসেবে দিতে হবে আপনি কালেক্টরকে টাকা দিতে পারেন অথবা চাইলে তাকে সরাসরি খাবারও দিতে পারেন তবে যে সংগ্রহ করছে তাকে খেয়াল রাখতে হবে সেই টাকা দিয়ে আপনি পরিমাণ মতো খাবার কিনবেন আর সেই খাবারটা গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন আর খেয়াল রাখতে হবে সেই খাবার যেন তাদের কাছে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই পৌঁছে যায় সেটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অথবা ঠিক শুরুতে একদিন আগে এখন মুদ্রাস্ফীতির কথা যদি বলেন জাকাতুল ফিতরা বৃদ্ধি পাওয়া উচিত জাকাতুল ফিতরা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা হয় না দেয়া হয় খাবার হিসেবে যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে খাবার কেনার খরচটা বেড়ে যাবে কিন্তু একসা খাবার তো একসাই থাকবে এখন একসা খাবারের দাম একশো বছর আগে একরকম ছিল হয়তো তখন একসা খাবার কিনতে সামান্য কিছু টাকা লাগত এখন দাম বেড়ে গেছে কিন্তু একসা পরিমাণ চাউল এখনো একসাই আছে একসা বার্লি বা একসা খেজুর সে কারণে এটা হলো হিকমা আল্লাহ এবং তার রাসুলের বলা হয়েছে পরিমাণ টাকা না জাকাতুল ফিতরা টাকায় পরিমাপ করলে সমস্যা হতো জাকাতের ক্ষেত্রে একই ব্যাপার এখানে পরিমাণ হচ্ছে স্বর্ণ যদি উদ্বৃত্ত সম্পদের পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি হয় বলা হয়নি একশো পাউন্ডের বেশি বা এক হাজার পাউন্ড বা একশো ডলার হাজার ডলার একশো টাকা বা হাজার টাকা এরকম বলা হয়নি এখানে পরিমাপ হচ্ছে একটা বস্তু যদি মুদ্রাস্ফীতি হয় সেই বস্তু কেনার দামটা হয়তো বেড়ে যাবে তবে পরিমাণটা একই থাকবে মুদ্রাস্ফীতি হল একসা খেজুর বা একশা কিশমিশ বা চাওল একই থাকবে ওকে জাজাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য পরের প্রশ্ন পাঠিয়েছেন একজন দর্শক একজন লোককে কি তার কর্মচারী বা পরিচারকদের জন্য জাকাতুল ফিত্রা দিতে হবে নাকি তারা নিজেরাই এটা দান করবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সৈহাদিসটা উল্লেখ করা হয়েছে সোনান আলবাই হাক্কিতে খন্ডা নাম্বার চার বুক অব জাকাত হাদিস নাম্বার সাত হাজার ছশো বলেছেন অর্ডার দিয়েছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন আপনার অধীনস্থ সবার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে একজন দাস আপনার অধীনস্থ কিন্তু যারা আপনার শ্রমিক যাদেরকে মজুরি দেন হতে পারে পরিচালক অথবা কর্মচারী তারা পুরোপুরি আপনার অধীনে না তাদেরকে মজুরি দেন যারা মজুরি পায় তারা কাজ করে কোন ফ্যাক্টরি দোকান বা বাসায় এদের জন্য কোম্পানির মালিককে জাকাত দিতে হবে না দাস এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার পরিচারক অথবা কর্মচারী এরা তো দাসের মতো না আপনার অধীনে যারা কাজ করে তাদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে না যদি তাদেরকে মজুরি দেন ওকে খুব সুন্দর বলেছেন এই উত্তরের মধ্যে এটার ব্যাখ্যা আছে আলহামদুলিল্লা পরের প্রশ্ন যদি কেউ জাকাতুল ফিতরা দিতে ভুলে যায় আর সেই কথাটা তার মনে পড়ে ঈদ শেষ হওয়ার পরে তখন তাকে কি করতে হবে জাকাতুল ফিতরা সম্পর্কে যদি বলতে হয় এটা আমি আগেও বলেছি এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে আমাদের নবী মহম্মদুল্লাম বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত আদিস নম্বর এক হাজার পাঁচশো তিন প্রিয় নবী মহম্মা বলেছেন ईदुल फितर, फितर नाम, नाम आगे दीले जकत और ईदुल फितर नाम दी सत्का साधारण दान ये ईद नाम आगे ईर नाम आगे ना दीते अपनी क्षमा प्रार्थना करबें अनुशोचना करबें और जत तरी सम्भव दिए दे तेजी अनिच्छाकृत भाव एट दीते भूले जाएल्ला इनशल्लाह क्षमा करबें कारण आल्ला तला बान्दा के क्षमा करबें जदि से भूल करे अथवा भूले जाए যেমন কেউ ভুল করে পানি খেয়ে ফেললো রোজা থাকা অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবেন এখন যদি ভুলে যান অনিচ্ছাকৃত ভাবে তাহলে আল্লাহ ক্ষমা করবেন তবে সেটা দেবেন যত তাড়াতাড়ি সম্ভব খুব গরিব কাউকে খাবার দিয়ে দেবেন সমপরিমাণ। পরিমাণ ইনশাআল্লাহ জাজাকাল্লা খায়ের আহ পরের প্রশ্ন জাকাতুল ফিতরা কি সেখানে দেব যেখানে বসবাস করছি নাকি এটা দায়িত্ব অন্য লোককে দেওয়া যায় অন্য কোনো শহরে দান করার জন্য जकतुलितर बेपारे देखने बस करें निर्दिष्ट शहर बस करमजान मैं शेष कैकटा दिनान और ईद उद्यापन करें से जकतुलित्रा दे देवेंगे अवस्थान कर ठीक जो ईद शुरू है यम जदि किशेषज्ञ बनेंद एलिकार लोक अवस्थापन्नता अपनी अन् एलिक জাকাতুল ফিতরা দিতে পারেন অন্য কোনো দেশে যেখানে গরিব লোক বেশি তবে সঠিক নিয়ম হচ্ছে যতটা পারা যায় জাকাতুল ফিত্রা দেবেন সেখানে যেখানে ঈদ শুরু হওয়ার মুহূর্তটা আপনি কাটাচ্ছেন যাতে করে আশেপাশের লোকজন ঈদ উদযাপন করে আর এই উৎসবের দিনে আনন্দ আর খুশিতে থাকে ইনশাআল্লাহ তাহলে ডক্টর জাকি আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ প্রশ্নটা হল যে আমি জাকাতুল ফিত্রা দিয়েছি ঈদ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে এটা কি সঠিক তার পরের প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে আমার কি করা উচিত জাকাতুল ফিত্রা বেশ আগে দেওয়ার কথা যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞ গণ সবাই একমত যে জাকাতুল ফিত্রা দিতে হবে ঈদের নামাজের আগে তবে কত আগে এটা দেয়া যাবে অথবা সর্বোচ্চ কতদিন আগে দেবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞ গণের ভেতরে মতভেদ রয়েছে বিভিন্ন মাঝাবের মধ্যেও যেমন মালিকার হাম্বলি মাঝাবের মতে তারা বলেন এটা দেয়া যায় ঈদের সর্বোচ্চ এক বা দুই দিন আগে এর ভিত্তি একটা হাদিস আছে বুখারিতে খন্ড নাম্বার পাঁচশো এগারো সেখানে ইবনে রাজে আল্লাহন বলেছেন যে লোকজন জাকাতুল ফিত্রা দিত ঈদের দুই বা একদিন আগে আর এছাড়াও জাকাতুল ফিত্রা সংগ্রহ করা হয়েছে হাদিসটা পাবেন ইবনে খোজাই মতে এক লোক জিজ্ঞেস করলো যে কখন ইবনি ওমর রাদ আল্লাহ জাকাতুল ফিতরা দিলেন তখন উত্তরে বলল যখন কালেক্টর এসে সংগ্রহ করেছে কখন তারা সংগ্রহ করেছে তখন বলা হল দুই বা একদিন আগে তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায় আর একটা হাদিস এটা আছে মত ইমাম মালিক খন্ন নম্বর এক হাদিস নম্বর ছয়শ তিরিশ বলা হয়েছে ইবনে ওর রাজিয়ালেক্টরের কাছে জাকাত পাঠাতেন ঈদের দুই বা তিন দিন আগে তাহলে যদি দেন কোনো কালেক্টরকে দিতে পারেন এক দুই বা তিন দিন আগে ম্যাক্সিমাম তিন দিন ঈদুল ফিতরের আগে মালিকী আর হামলি মাঝাবের মত হচ্ছে এরকম যার ভিত্তি এই হাদিসটা এরপর হানাফি আর সাফিদের মতে তারা বলে এটা দেয়া যাবে রমজান মাসের যে কোনো দিনে অন্তত প্রথম রোজা পূরণ করতে হবে কারণ জাকাতুল মানে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা প্রথম রোজাটা রাখলেন তারপর যে কোনো সময় দিতে পারেন অথবা কালেক্ট সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে তাহলে এদের মতে রমজানে যে কোনো সময় দেয়া যাবে এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেওয়া যায় তবে এই মতামতটা সঠিক না এর যুক্তি বেশ দুর্বল এখানে সঠিক নিয়ম হচ্ছে যে যদি নিজ হাতে দেন তাহলে দেবেন ঈদের নামাজের আগে মানুষ ঈদ উল ফিতরের নামাজ পড়তে বের হওয়ার আগে অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয় যদি এটা দেন দিতে পারে ফিতরা দেয় এক সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয় সেটা কবল হবে না তাকে আবার দিতে হবে তবে যদি দেয় কোনো কালেক্টরকে যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে খাবার বিলি করবে তাহলে আর দিতে হবে না কিন্তু এক সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেওয়া হলে সেটা আবার দিতে হবে এটা সঠিক নিয়ম ড জাকির আপনাকে অনেক ধন্যবাদ আর আল্লাহ তালা যেন আপনাকে রহমত দেন আপনি অনেক পরিশ্রম করে এই গবেষণাগুলো করেছেন সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছেন যা টপিক জাকাতুল ফিতরা আল্লাহ যেন আমাদের আমাদের দর্শকদেরও পুরস্কার দেন যারা এই অনুষ্ঠান দেখেছেন জাজাকাল্লাহায়ের ভাই ও বোনেরা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাহতালা যেন রহমত করেন আপনাদের ড জাকির নায়ককে পাশাপাশি রহমত করেন আমাকেও সুভান আল্লাহ আপনারা অনেক ধৈর্য নিয়ে অনুষ্ঠানটা দেখেছেন আল্লাহামদুলিল্লাহ আর আমি আল্লাহ আল্লাহতাল্লা কাছে দোয়া করছি তিনি যেন রহমত করেন আপনারা যেন জাকাতুল ফিত্রা দিতে পারেন এই বছরে রহমতের এই মাস পবিত্র রমজানে রমজান প্রায় শেষের দিকে আর আমরা জেনেছি যে এটাই হল নিয়ম আর আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি তাদের জন্য যেন সহজ হয় যাদের এই খাবার দিচ্ছেন যাতে করে তারাও ভরপেট খাবার খেয়ে উপভোগ করতে পারে আমাদের সবচেয়ে সুন্দর সময়টা অর্থাৎ ইদুল ফিতর আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে আর সেদিন আমাদের আলোচনার টপিক ঈদ উল ফিতর আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাতহ ফিলদ গি না পালিথিন আশুর সবর কুন্ডিত মালবে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 जगत दान अर्थ पर आई अलचल नंबर शून्य তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন शाइाबुर रहमान कुरान सा जीवन गोडी आज रात रत न पुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष टीवी बांगलाय